بسم الله الرحمن الرحيم بارنكور ناماي او اشينداالو الله النامي شروع ومن احسن قولا ممن دعا الى الله <تصفيق> الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد قال المؤلف رحمه الله تعالى وابن مسعود رضي الله عنه قال انا رسول الله صلى الله عليه وسلم المحلل والمحلل له رواه احمد والنسائي والترمذي وصححه وفي الباب عن علي ان اخرجه الاربعه الا النسائي الله اكبر رب العالمين جابته برسوشا جي الله اكبر رب العالمين ভালো কথা কাজ কে হালাল করেছেন এবং মন্দ কথা কাজকে হারাম করেছেন সালাতে সালাহ নাজিলকি মোহাম্মদ রসুল্লাহ সালি সাল্লামের পর যিনি প্রত্যেক ভালো কাজের কথা ভালো কথা ভালো কাজ পৌঁছে দেওয়ার জন্য এসেছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে মোবাইল লেখ হয়ে আর প্রত্যেক মন্দ কথা কাজ থেকে সতর্ক সাবধান করার উদ্দেশ্যে তিনি প্রেরিত হয়েছেন আমাদের আজকে হাদিস হালালা সম্পর্কে এটিকে শুদ্ধ ভাষায় হালালা বলা হয় আর হালালাই বুঝে কিন্তু আমাদের দেশে এটাকে হালালাটাকে হিল্লা করে দিয়েছে হিল্লা আসলে শব্দটা না হিলা হিলা করলে আবার ঠিক আছে হিলা মানে বাঁকা রাস্তা খোঁজা হিলা মানে সোজা রাস্তায় না গিয়ে হ্যাঁ বাঁকা কোন রাস্তা কোন কিছু অবৈধকে হারামকে হালাল করার চেষ্টা করা এটা হচ্ছে হিলা যে বাঁকা রাস্তা খুঁজা সোজা রাস্তায় হচ্ছে না সোজা আঙ্গোলে বেরোচ্ছে না তো বাঁকা কোন করে বিবিটাকে ফিরিয়ে নিস বুঝা গেছে এটা হিলা শব্দটি আসলে শব্দটি হচ্ছে হিলা বাংলাতে সেটা বিকৃত হয়ে লয় লয় যুক্ত করে আর একটা লবাড়িতে হিল্লা হয়ে নিতে হয়েছে হিল্লা করা হয়ে গেছে আর ওটা আসলে হালালা কারণ শব্দ শব্দা শব্দটি এসছে মোহাল্ল আর মোহাল্লাহ শব্দটি চেষ্টা করা বা হালাল করা এখান থেকে হালালা বলা হয় এই পাপের কাজটিকে আবদুল্লাহ রাজি আল্লাহন থেকে বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ রসুল আল ইসলাম हाल मालाल कर दी करल महिला स्वामी तला तीन तला दिए विच्छिन्न कर हराम फेले तरह की हालाल कर दी हालाल करी महिला आगे स्वामी ताल दाता और लान रेण आगे स्वामी पर लोकटी टेम्पोर एक दूर দুজন আপো চুক্তি করেছে হ্যাঁ চুক্তি প্রস্তাব দিক থেকে হয় প্রস্তাব তুই আমার তালাক দেওয়া স্ত্রীটাকে তুই বিয়ে করে এক রাত রাখ আর তারপরে তালাক দিয়ে দিস হয়তো প্রস্তাবটা ওই দিক থেকে আসলে অথবা এই দিক থেকে যে তুমি তো খুব পরেশান আছো ছেলে মেয়ে আর তালাক দিয়ে এখন আফসুস করছো আক্ষেপ করছো এক কাজ করো আমি বিয়ে করে নিচ্ছি আর আমি রাখবো না বিয়ে করে এক রাত দুই রেখে তোমার জন্য হালাল করে দিয়ে দিবো ঠিক আছে এই চুক্তির ভিত্তিতে যে বিয়ে হবে এই দুইজনের উপর কি হয় লানত হয় লানত মানে কি বুঝতে হবে লানু আল্লাহর লানত রসুলের লানত এবং মমিনদের লানত লানত কারিদের লানত কথা কথা কারিমে রয়েছে হ্যাঁ তারপরে স্ত্রীকে ডাকলো আর যদি সে বলেন না আমি যাব না আজকে তোমার আজকে। তাহলে লান্তা তুসবিহা সকাল হওয়া পর্যন্ত ফেরিস্তারা কি করে লান করে তাহলে কোরআনে ভাদিস কে জানা যায় যে কখনো কখনো আল্লাহ লাই কখনো ফেরেস্তাদের ল হয় কখনো রসুলের লানত হয় কখনো মহমিনদের লো আখলুক সৃষ্টি লানত হয় অন্য লানতকারী লানত মানে হচ্ছে রহমত থেকে বঞ্চিত করা যদি আল্লাহর সাথে সম্পৃক্ত করেন লান শব্দটি আল্লাহ লানত করেছেন লানত করা মানে রহমত থেকে বঞ্চিত করা ঘোষণা কাফেরদেরকে চিরকালের জন্য রহমত থেকে বঞ্চিত করা ঘোষণা করেছেন আখেরাতে মতের পরে কোনোদিন আল্লাহ রহমত করবেন না দয়া করবেন তাদের উপর এটা হচ্ছে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা আল্লাহন আরবি ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রহমত থেকে তাড়িয়ে বিতাড়িত করা আল্লাহ রহমত এই জন্য লাইন মানে মালাউন অভিশব্দ আল্লাহ রহমত থেকে আল্লাহ তাড়িয়ে দিয়েছেন ইবলিসকে যখন আদাম ইসলামকে শেষ নি তখন এ হচ্ছে আল্লাহের লানতের অর্থ লানত মানে কি রাসুল্লাহ লিম্লাম রহমত থেকে তাড় মালিক কি মালায় লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার বদ্ধ দেওয়া বদ্ধ অভিশাপ আল্লাহ এইরকম লোকগুলিকে তার রহমত থেকে বঞ্চিত করুক জি এটা হচ্ছে রসুরুল্লাহ তারপরে আল্লাহ থেকে বঞ্চিত যার রাস্তা ঘাটে এসব পায়খানা করে এগুলি লানতের কাজ এই লানতের কাজ মানে কি এই লানতের কাজ মানে এখানে লানত মানে মানুষের হ্যাঁ গাল খাওয়া আর অভিশাপ পাওয়া তিনটি লানতের কাজ অভিশাপের কাজ থেকে তোমরা বেঁচে থাকি কারণ রাস্তা দিয়ে অহরহ চলাফিরা হচ্ছে হাঁটছে মানুষ রাস্তার উপর পেশাব পায়খানা করা এটা হচ্ছে লানতের কাজ যে যাবে গাল দিবে মমিন মুসলিমও গাল দিবে অসৎ লোকও গাল দিবে আর এমনকি গাফের অমুসলিম গেটো কি করবে অভিশাপ করবে গাল দিবে তাহলে এই অর্থ লানত ব্যবহৃত হয়েছে স্ত্রীকে হালাল করার উদ্দেশ্যে টেম্পোরারি এক রাত দু রাতে বিয়ে করে ওকে আল্লাহ রহমত বঞ্চিত করুক আর যেই ব্যক্তি বলবে যে আমার বিবেটাকে হালাল করে দাও তুমি এক এক রাতের জন্য বিয়ে করে তা আল্লাহ পাক রহমত থেকে বঞ্চিত করুক এটি কে দিয়েছেন বদমুরালিম রহমতুল বিশ্ব জাহানের যিনি রহমত তিনি এই বদ্য দিয়েছেন রহমত যিনি তিনি আল্লাহ রহমত থেকে বঞ্চিত করার জন্য বদ্য দিচ্ছেন তাহলে কত বড় অপরাধ বলবেন যে সাকি রাগুনা ক্যাবাগুনা কিনা এই হাদিস হচ্ছে সহিবিন থেকে বর্ণিত রয়েছে মুসনাদ আব্দুল্লাহ বিনুদ বর্ণনা করেছেন আর দ্বিতীয় আলী বিন আবি তালে রাজি আল্লাহ তালানো বর্ণনা করেছেন যে হাদিস আখরা আরবা ইমাম নাসাই ছাড়া বাকি তিনজন ইমাম চারের যে পরিভাষা রয়েছে আবিস বিন অর্থাৎ আবু দাও রয়েছে আর ইবিনে মাজাইতে নেমকি আবু হাদিস বর্ণিত হাকেমে রয়েছে সোনান ইবিনে মাজাতে রয়েছে ওখবাবিন আমের রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন কালা রসুলা আল্লাহ রসুল সাল্লাহাম বলেন আল্লাহ বেরুকম বিস্তার তোমাদেরকে জানিয়ে দেব না কি ভাড়াটে পাঠা সম্পর্কে আরবিরা কি বলে পাঠাগুলোকে খাসি যে মাসাল্লাহ জানছেন তেইশ আসলে শব্দটি তো তেইশ মানে হচ্ছে পাঠা আর মোস্তা আরিয়াতন শব্দ থেকে আরিয়াতন মানে ধার নেওয়া আপনার একটা কলম আমি ধার নিলাম ভাই একটু লিখব দেন বা কোনো কিছু যে ধার নিয়ে ফিরিয়ে দিতে হয় যেটা ধার নেবেন সেটা বলেছেন কি অর্থ হইল ধার করা যে স্বামী তালাক দিয়েছে তিন তালাক ও যেহেতু স্ত্রী আর গ্রহণ করতে পারছে না সেই জন্য যুবক আর একজন কি করছে ধার করছে ভাড়া করছে যে ভাই রে তুই আমার বিবিটাকে এক রাতের জন্য বিয়ে করে একটু হালাল করে দিত এই যে পাঠা পাঠার কাজ করলো আর কি হ্যাঁ অবশ্যই আমরা তো জানি না যে ধার করা পাঠা আবার কি হয় তুই আমাদেরকে বলে দেন কালা তখন নবিস বলে হুয়াল মোহাল্ল সে হচ্ছে হালালকারী ব্যক্তি অন্যের স্ত্রী যেটা তালাক হয়ে গেছে সেজন্য আর নিতে পারছে না ফিরি ওই মহিলাকে হালালকারী ব্যক্তি হচ্ছে কি ধার করা পাঠা লান তারপরে বললেন ওই হাদিসটি যে হাদিসটি এর আগে উল্লেখ লাহ মোহাল্লেল যে হালাল করার জন্য বিয়ে করলো আর মোহাল্লাল্লাহু মফুল মোহাল্লাল হ্যাঁ মানে যার জন্য হালাল করা তার উদ্দেশ্য হালাল হবে কি হবে না পরে বলবো কিন্তু হালাল করা উদ্দেশ্য করে যে হালালা বা হিল্লার বিবাহ জায়েজ হারাম নামখরূপ আপনারা এলএম বেশি নাই তাও হারাম বলে দিচ্ছেন একটা হাদিস শুনে আর হাকিমুল সাহেব কি বলেছেন জানেন হাকিমুল জন্য নেওয়া হয় না হাকিমুল্ল সাহেব তার বেহস্তি যে বলছেন যে হালালা মকরু হয় হালালাটা ঘৃণী তোর কাজ মকরু হারাম না মকরু কাজের উপর আল্লাহ রসুল আহনত করে দিলেন আর মাখরু কাজের উপর এত ঘৃণা পয়দা করার জন্য ধার করা পাঠা বললেন এই ভাষাগুলি কেন ব্যবহার কেন ধার করা পাঠা বললেন কেন ভাড়া বলছেন মুসলিম করা তো মানুষ করে এত নোংরা কাজ এত নিকৃষ্ট কাজ এই ঘৃণা যাতে করে পয়দা হয় সেই জন্য নবিকারি বিসাল আলি সাল্লাম এই ভাষাগুলি ব্যবহার করেছেন লানত করেছেন আর ধার করা বা ভাড়াইটা পাঠাও বলেছেন এই হাদিস প্রমাণ করে কি তহরিমিল যে হালালা করা বা হিল্লা করা হচ্ছে হারাম ও যখন কাজটি হারাম নিষিদ্ধ তাহলে শুদ্ধ না বাতিল বাতিল এই বিবাহ হচ্ছে বাতিল যদিও তাতে ইজাব কবুল হোক আর মহরানা হোক সবকিছু হোক কিন্তু নিকা হচ্ছে বাতিল কালা শেখ তকি উদ্দিন রহমতুল্লাহ বিবাহ হারাম হওয়া সম্পর্কে এই বিবাহ হচ্ছে হারাম সেটাকে টেনে নিয়ে কেউ মক্রুহ করে দিল আচ্ছা এই বিবাহের মাধ্যমে আগের স্বামীর জন্য হালাল হবে কিনা যেই সার্থে বিয়েটা দিল যে আমার জন্য হালাল করে দাও এই উদ্দেশ্যটা হাসিল হবে কিনা অথবা যে ব্যক্তি বিয়ে করলো বিয়ে করে তালাক দিল তো আগের স্বামীর জন্য হালাল হবে কিনা এই সম্পর্কে ভাষ্যকার বিবাহটি যখন বাতিল বিবাহ যখন বাতিল তাহলে বাতিল বিবাহ দিয়ে এই বিবাহের মাধ্যমে কি করে আগের স্বামী তিন তালাক দিয়ে হারাম করে রেখেছে নিজের ওপর কি করে তার জন্য হালাল হইতে পারে বলছেন যে বলা বল মহল্লেল এই হালালকারীর বিবাহের মাধ্যমে বৈধতা হাসিল হবে না প্রথম স্বামীর জন্য প্রথম স্বামীর জন্য। কেন বৈধতা হাসিল হবে না প্রথম স্বামীর জন্য যে এখন আমার এই স্ত্রী এখন আবার নতুন করে আমি বিয়ে করতে পারব লেবতুলা নেই কারণ নেঘ বাতিল বিবাহ যখন বাতিল তাহলে হালালই হবে না ওর জন্য তাহলে এইসব ব্যর্থতা ফালতু কাজ নংরামি কাজ আর এর মাধ্যমে হালাল হয় না ওবিবি আগার স্বামীর জন্য হালাল হয় না ভালো করে শুন রাখেন এই মর্মে আরো কালা সাইয়েদুল ইসলাম ইমাম ইবনে তাইমাহ رحمه الله সাইয়েদুল ইসলাম বলেন আত তাহলিল আল্লাজি ইতাওয়াতুনা আলাইহি মা যউজ লফজিউন আও আরফিজুন আলা ইয়াতাল্লিক আল মারআতা আও ইয়ানবি ফাকাদ লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফায়লাহু शब्दगत दिक्कत अथवा प्रथागत दिकी महिला तलाक दिए दिवस मने नियत नतुन स्वामी মনে মনে নিয়ত রাখলো যে বিয়ে করলাম কিন্তু আমি কি করব রাখব না একটা রাতে রেখে দিন রেখে তালাক দিয়ে দেবো তো এইরকম যদি নিয়ত থাকে আমি রাখবো না করলাম করার জন্য এই কাজ করার উপর রসুর সাল্লাম কি করেছেন বেশ অনেকগুলি হাদিস একটি না এই মরমে অনেকগুলি হাদিস রয়েছে মোতাল্লে কেহাল আউ্ল আর প্রথমে আলী ফেরাক তাহলে যদি বলি যে ঠিক আছে ওর জন্য যখন হালাল হবে না তো আমি রেখে নিলাম এরকম যদি করে আর এরকম ঘটে এরকম ঘটে অনেক জায়গায় দিল্লির এক ঘটনা একটা ঘটনা ঘটে। এক ছাত্র লজিং খায়, জাগির খায় এক বড় ধনির বাড়িতে বড় পুঁজিপুতি সত্য ঘটনা এটা কিতা উল্লেখ করেছে ওই যে দিল্লির তালাক আর হালাল ঘটনাগুলিতে তো ওই ছেলেটা তাদের বাড়ি খাওয়া দাওয়া করে একটু স্বাভাবিক ছেলে আর ওদের কাছে গুলি এইটা জানে না অথচ তাদের মজাবেও রয়েছে যে একসাথে তিন তালাক দাও হারাম বেদাতি কাজ তারপরও তারা এই তিন তালাকি দেয় যাই হোক তিন তালাকি দিয়ে দেয় এখন কি করবে হ্যাঁ বাড়ি স্ত্রীর নামে যে বাড়িটা আছে দিল্লির বাড়ি হ্যাঁ আজকে থেকে পঞ্চাশ ষাট বছর আগের কথা স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালের আগের ঘটনা কিন্তু তো বাড়ি হচ্ছে ওই মহিলার নামে জি হ্যাঁ এখন ধন সম্পদ প্রপার্টি যথেষ্ট আছে ও মহিলার কি করে ছাড়বে তালাগি দিয়ে দেয় আগে পুরুষরা মনে করে যে আমি স্বামী হয়েছি তার মানে আমি ব্যাস কিছু না করতে পারলে তালাক তো দিতে পারবো কিছু না করতে পারলে কি করতে পারবো অনেক সময় স্ত্রী কে মারতে সাহস হয় না কারণ মারতে গেলে ছাড়া যাবে না কারণ এত ধন সম্পদের কি করে ছাড়বো তখন ওর সাথে এর্তেফাক করেছে ছেলেটার সাথে আমার বাড়িতে জোলাঝিঙ্ক বিয়েটা কর আর একটা সকাল তখন ছেড়ে দিবি ঠিক আছে মালিকের কথা ঠিক আছে ঠিক আছে ওই মহিলা কিন্তু এই রাজি না ওই ছেলেকে বলছে যে ঠিক আছে যদি তোর আমার বিয়ে দেয় এক শর্তে বিয়ে করব যে তুই আমাকে নিয়ে থাকবি সকালবেলা তোর মালিক বারবার তোর চাপ সৃষ্টি করবে তালাক দেওয়ার জন্য খবরদার তালাক দিবি না তুই বল আমি জানি না বেগম জানে ম্যাডাম জানে জি হ্যাঁ এই কথা বলবি ব্যাস তুই আর কিচ্ছু বলবি তোকে মারবি তুই কিছু বলবি না চুপচাপ আমি কিছু বলতে পারবো না হ্যাঁ দিদা কিছু বলছে না তালাক দে তো বলছে আমি কিছু বলতে পারবো না ম্যাডাম বলবে ম্যাডাম বলবে তুই তালাক দিবি তুই তুই তালাক দে তাড়াতাড়ি আমি বিয়ে করব ওকে হ্যাঁ তখন মহিলা বলছে যে আমি তালাকি করিনি এর সাথে তো রকম বিবাহ যদি চুক্তির সাথে করে তো ওই বিবাহটাও হয় না বলছেন এই কথা ওয়ালা তাহলে মোতাল প্রথম কথা প্রথম যে তালাক দাতা ওর জন্য হয় না এই বিবাহ দিয়ে ওয়ালা ইহে মহালের এমসা কোহা বালিয়া জিব আলী ফেরা আর যদি এই চুক্তির সাথে বিয়ে করে থাকে এই কথা বলে যে আমি এই মহিলাকে বিয়ে করে কালকে ছেড়ে দেবো দুদিন পর ছেড়ে এই রকম কথা বলে যদি বিয়ে করে চুক্তি করে এই বিবাহটিও হয়নি সুতরাং তার জন্য একে রাখা সাথে এটাও জায়গ নয় তাহলে তাকে কি করতে হবে বালিয়াজেব আলী ফেরা কোহা তার থেকে বিচ্ছিন্ন হওয়া ফরজ কারণ ওর বিবাহ হয়নি এই বিবাহটাও বাতিল কারণ চুক্তির সাথে আমি তার সাথে আর যদি সারা ইঙ্গিত করে যে এইরকম দু চার দিনের জন্য রাখবো তারপর তালাক দিয়ে দেবো তো এইরকম বিয়ে হয় না তো এই বিবাহটাও হয়নি সুতরাং ও নিজেও রাখতে পারবেন না নিজে যদি রাখতে হয় তো নতুন করে হ্যাঁ বিয়ে করতে পারবো কিন্তু নতুন করে স্থায়ী ভাবে আমি যতদিন রাখতে পারবো রাখবো এই বিয়ে করবে তখন বিয়েটা হবে ওয়াহি সাহাবাত ইসলাম বলছেন যে এই বিষয়ের ওপর সাহাবাইন গনের ঐক্যমত রয়েছে ওয়াতফা আলিহ আতুল ফতোয়া কুলহুম আর ফতোয়ার যত আলাম রয়েছেন সকলে একমত যে এই রকম টেম্পোরারি বিয়ে শুদ্ধ নয় আগের স্বামীর জন্য হালাল হবে না কারণ এই বিয়েটা শুদ্ধ নয় তো কি করে হালাল হবে বিয়েটা যদি সেই শুদ্ধ হইতো তাহলে আগের স্বামীর জন্য হালাল আলা ফিল বিবাহ হইতোলা সময় যদি শর্ত লাগিয়ে নেই যে তোমাকে তালাক দিতে হবে আমি তালাক দিয়ে দেব তাহলে বিবাহটি বাতিল ইন্দম কোন পার্থক্য নয় তাদের কাছে ব্যয় না হাজালে সে শব্দগত হোক অথবা প্রথাগত হোক যে ভাষা দিয়ে হোক না مہلا ہالال کرو آگے سامنے کون ہلال کر কোন ধর্মে আফতাবিহ ওয়াহিদিন আর কোন একজন সাহাবিও এই হালালার বৈধ তার কোন ফতোয়াদের নাই তাহলে কত বড় অপরাধের কাছে। জি এই ছিল এই সম্পর্কে ইবনুল কালের কথা তখন প্রস্তাব পাঠাই এ ভালো একজন আলেম সহিদার তাকে বিয়ে করার জন্য তো ওনার ধন সম্পদ পেয়ে এমন যুগে হাদিসের কিতাবগুলি ছাপিয়েছেন এবং হাদিসের সাথে সম্পর্কিত অনেক কিতাব ছাপিয়েছে যেমন ছুটে বেড়াইতো যে কোথায় খাবার পাবো সেই সময় হাদিসের কিতাবগুলি ছাপিয়েছেন নাব সিদ্দিক হাসান খান ভোপা রহমতুল্লা তিনি বলছেন হাদিস লানাল মোহাল্ল আর যখন লানত করা হয়েছে হাদিসে তাহলে এই লানত এমন কোন গুনার উপর হইতে পারে না যেটা ছোট গুণা বরং लानुना हिल्लार विवाह से रसल सलाम की लान कर हदीस रही हादिस अन्य विषय रही बद हादी सर विषय মুসলিম এই হাদিস বলার আগে এখন আরেকটি কথা বলি এই হালালার বিষয়। হালালা মানে চুক্তির সাথে যদি বিবাহ করি হ্যাঁ যে আমি এই মহিলাকে বিবাহ করি অথবা নিয়তের লুকিয়ে রাখে যে আমি এই মহিলাকে বিবাহ করে এক দুই রাত রেখে এই বেচারা যেন কি করে দেব হালাল করে দেব তো এটা হচ্ছে লানতের কাজ কাবিরা না আর এই বিবাহ হয় না সুতরাং এই বাতেল বিবাহ দিয়ে আগের স্বামীর জন্য হালাল হয় না ঠিক না জানলাম না জি হ্যাঁ फिर स्त्री के ग्रहण करते रास्ता आज प्रस्ताव दधिकार रही है ओर समान अधिकारामान्यतम बस अधिकार नहीं आगे स्त्री একটা মাল সামান আপনি বিক্রি করে দিয়েছেন ওই ভাইয়ের কাছে ঠিক আছে বিক্রি করে দেন বিক্রি করে দেওয়ার পর আবার বেচার রাখতে পারেনি গাড়ি ধরেন একটা গাড়ি ওবার মার্কেটে বিক্রি করতে আপনার বেশি অধিকার আছে যেহেতু আমারই গাড়ি ছিল না আমি কিনবো কাউকে বিক্রি করতে পারবেন না বলবেন নিমক খারাম আমার গাড়ি তোমার কাছে বিক্রি করেছে বলা যাবে না কোনো একইরকম বিষয়টি ওইরকম নিমো খারাম তুই আমার ঘরে এতদিন থেকে আসছিস আর এখন আবার অন্য স্বামীর কাছে না আমাকে বিয়ে করতে হবে চলবে না এটা पौछन, जाके पौछन्द, जाके पौछन्द तीन तलाक प्रप्ता स्त्री के फिरान जो शरियत रास्ता रही हाल ला नुक्ति नाई क्या रास्ता बुजते उद्देश्य स्त्री स्वामी तलाक दिए दी एगाम दी परामी थे महिला बाबाओल आगे स्वमीर घरे ফিরে আসতে পারে কোনো চুক্তি মাঝখানে নেই কোন চুক্তি মাঝখানে নেই এইরকম হলে জায়েজ এই জায়জের দলিল কি করতে রয়েছে হ্যাঁ হ্যাঁ হম বাদে আল্লাহ পাক বলছেন প্রথম বলেছেন আত্মালাক ও মারাতন প্রথম তালাক দিয়ে ফিরাবার সুযোগ সুবিধা আছে দুইবার দুইবার তালাক একটা একটা করে দাও তাহলে এই দুইবার পর্যন্ত ফিরাতে পারবে खोलर क्या तृत्य तलाकाल हतदिन पर्तहा पर्त अन्न स्वामी विवाह ना विवाह उद्देश्य विवाह सरिया उदेश संसार करना আর তারপরে ওর সাথে হয়তো চলল না তালাক হয়ে গেল তালাক হওয়ার পরে ইদ্যত পার করবে তিন মাসিক ইদ্যত পার করার পরে অন্যরা প্যাগাম দিতে পারে তেমনি এই স্বামী আগের যে স্বামী ছিল যার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তালাকে মোগাল্লা জাতীন তালাকে সেও পেগাম দিতে পারে এই রাস্তা কোরআনে কেরিমা আল্লাহ রেখেছেন কিন্তু এখানে চুক্তি বা হালাল্লা আমার জন্য হালাল করে দিও সব কিছু নেই এই শরীয় সম্মত তরিকায় হালালার একটি ঘটনা বি কেনিম সাসান জামানি ঘটেছে কোন একজন ব্যক্তি তার বরং কেউ যদি জেহ সাথে অজ্ঞতার সাথে দিতলিম হাদিস রয়েছে তিন তালাক রসুল্লা সাল্লামের আমলে আহ আমলে আর ওমার রাজিয়াল খিলাফতের প্রথম আমলে তালাকু সালাহ ওয়াহেদা তিন তালাক দিলে এক তালাকি গণ্য হইত এটা হচ্ছে আহ সালাম দে আর এমামি নেতা ইমের মত আর তার সাজিদের মত যে তিন তালাক একসাথে এক মজলি সে কেউ যদি দেয় এক কথা দে তোকে তিন তালাক তাহলে বা একশো তালাক তোকে তাহলে একটা হবে বাকিটি ফালতু একটা গুলি লাগবে আর বাকিটি ফালতু কিন্তু হানাফি মজা তিন দিলে তিন হয়ে যাবে আর একশো দিলে যেহেতু একশোটা পাথর মারলাম তো একশো পাথর তো নেই উঠে তো মারবেন কি করে বুঝা না এই জন্য হানাফি সাহিরা যারা বলছে তিন তালাক তিন তালাক হয়ে যায় ওরা বলছে যে একশোটা যদি তো তিনটা হবে বাকিটি ফালতু আর আহ সাল্লাম না যেহেতু আল্লাহ একটা পরে লজ্জিত একটি তালাক হবে বাকিগুলি হবে না এটা ছোট রসুল্লাহ সাহায্য জামানার আমল আকর জামানার আমল উমার রাজিয়াল প্রথম যুগের আমল তারপর উমার রাজিয়াল দেখেন কিছু লোক তালাক নিয়ে খেলতামশা শুরু করেছে তাল্লাখের বিধান আসবে তখন বলবো খেল খেলতামাশা কি শুরু করেছে একশো তালাক এক হাজার একটু তালাক এক লোকের গল্প শুনলাম আজব গল্প বলছে ওর স্ত্রী এই যে শেমাগ আছে না সে মা আয়রন করে দিয়েছে তো আয়রন করে এইটা একটু বাঁকা হয়ে গেছে কাত হয়ে গেছে দিয়ে। এটা একবারে সোজা এখানে নাকের ওপরে থাকতে হবে গেছে না। তো এসে গাড়িতে বসেছে কার এসে বসেছে বাবু আর বসে দেখে মিলছে না আর কি গাড়ি লাভ লাফ দিয়ে নেমে আর তারপরে ঘরে ঢুকিয়ে বলছে আনতে তালেকালে তিন তালাক একবারে তিন তালাক বোঝা গেছে তিন তালাক আর হামবেলি মজা তিন তালাক তিন তালাক হয়ে যাবে অবশ্যই ওরা হালালা সাথে নেই রাস্তা নেই এত তালাক এখানে রয়েছে আল্লাহ পাক এদের অজ্ঞতা দূর করে আর এদের যে মানে এরা সিদ্ধান্ত নিতে মানে একটু যে ঠান্ডা মেজাজ সিদ্ধান্ত নেবে এই মনোমেজাজ এদের খুব কম আল্লাহ পাক এদের ইসলাম করা তভিদান করে আর আমাদের এই কুসংস্কার আর এই নোংরা কাজ থেকে মুক্ত হওয়ার আল্লাপাক যেন জনগণকে তফিক দান করেন আর বিদ্যার্থী মোল্লাদ এই ফুতুয়া হ্যাঁ এই হারাম নোংরা জেনার ফুতুয়া থেকে বেঁচে থাকার তফিক দান করেন এক মুফতি তো বলছে আমাকে নিজেই শুনিয়েছে যার ঘটনা যার বিবির হালালার ঘটনা সে নিজে আমাকে শুনিয়েছে মুফতির কাছে ফতুয়া নিতে গেছে তার মসজিদে তাকে মুফতি নামাজ পড়াই করে তো মুফতি সাহেব বলছে তোমাকে তো হালালা করানো লাগবে এখন বিবি ফিরে বেতন আর হালাহারে তালাক বিজুল তালাক বিয়ে করে অনুষ্ঠান চলছে অলিমার অনুষ্ঠান চলছে ওখানে তালাক দিয়ে বেরিয়ে চলে গেল ওই রাতেই তালাক শেষ আশ্চর্য হয়ে যাবেন আপনি আল্লাহ সকলে দান করেন তো শরীয় সম্মত স্ত্রীকে ফিরাবার তরিকা শুনেন এখন বলছেন তাল্লাকা রাজনাত্রীকে তিন তালাক ফেজা ওয়াজার রাজ আর একজন লোক স্বেচ্ছায় বিয়ে করে চুক্তি করে না স্বেচ্ছায় বিয়ে করেছে সোম্মা তাল্লাকা তারপরে তার পোষায়নি সে তালাক দিয়ে দে কাবলা ইয়াদা কিন্তু তার সাথে সহবাস করার আগে ওর সাথে সহবাস হয়নি তালাক দিয়ে দিয়েছে রাখবো নাকি তখন তার আগের যে প্রথম স্বামী ছিল সে ওই মহিলাকে বিবাহ করতে চাইল আল্লাহ রসুলিখা এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলো যে আমি কি আমার তালাক স্ত্রী কে অন্য একজন বিয়ে করেছিল কিন্তু তার সাথে সহবাস হয়নি शुदू नि दस पन्न मिनट आधा घंटा गल्प कर सहबसरा ने प्रयोग थे सहबास हम विवाह बंधन विवाह बंधन को निकाह बला আর নিকা সহবাস করা কে বলা হয় যতক্ষণ পর্যন্ত আর এক স্বামীর গিয়ে তার সাথে সংসার না হবে সহবাস না তো বলছেন নবিকার না তোমার হয়নি কখন হালালা হবে বলছেন হাত্তা আখার ও সাইলাহা যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামী ওই যে বিয়ে করেছে আখর মানে দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তি মানে দ্বিতীয় স্বামী তার গ্রহণ না করে নেবে ওসাইলা এই শব্দগুলি ব্যবহার করেছেন ওই সহবাস শব্দটা না বলে দূর দিয়ে শব্দ প্রয়োগ করেছেন মা জা কাল যা গ্রহণ করেছে প্রথম ব্যক্তি অর্থাৎ প্রথম ব্যক্তি যে সংসারে যেমন সহবাস ঠিক তেমনি ওই রকমই সহবাস হইতে হবে তাহলে হালাল হবে আল্লাহ কড়া শর্ত কেন করলো দিল আর ঘরে আর তার সাথে সহবাস করল না কেন হালাল হবে না এত হেকমত রয়েছে আপনি এ কথা ভাববেন না যে আল্লাহ ইচ্ছা মতো একটাকে হালাল করেছেন একটা জরুরি করে দিয়েছেন একটা শর্ত লাগিয়ে দিয়েছেন না এতেও বড় হেকমত আছে দেখি আপনাদের ব্রেন কোন হেকমতা ধরে আল্লাহর কোন হেক আছে যাতে করে তিন কাছেই একবার অগতি না হইলে না যায় যখন কোন গতি পাচ্ছে না নিরুপায় না হলে তিন তালাকের কাছে না যায় বোঝা গেছে এটা হচ্ছে উদ্দেশ্য যাতে করে একটা সংসার চট করে ভেঙে না যায় হ্যাঁ তালাক দেওয়ার সময় চিন্তা করে গরম মেজাজ রাগের অবস্থায় শুধু তালাক রাগ হইলেই তালাক এটা বেকুবদের খাস ज्ञानी राग हो ठंडा चिंता करो आज चिंता कराओ चिंता करी प्रभावशाली आरोप नेता सब आज फांसी दीबेंगे এমন কোন সংকটে পড়ে যাও বিপদে পড়ে যাব। জি হ্যাঁ আর এরকম বিপদে পড়ছে তো এই শর্ত যদি মাসলাকে আল্লাহ হালকা করে দিতেন যে শুধু মহরানা দিয়ে দাও আর কবুলটা করো हाल डाल भ तीन लाक देा और सं संको जो लग देवा। आर भांग, ही जाते ए तो नीचे नाम लाछित होते हमरे আমার স্ত্রী অন্য ঘরে গেল তারপর ওর সাথে সহবাস পর্যন্ত হলো কত আমার জন্য একবার আমার মানহানি এটা আর তারপরে আমার বাচ্চাদের স্বার্থে অথবা আমার স্বার্থে আমাকে আবার হলো এইটা কি ভালো কাজ হ্যাঁ এটা কত আমাকে ছোট হয়ে যেতে হলো সমাজে কত আমাকে নিচে নেমে যেতে হলো সমাজে এত নিচে আমি নামতে চাই না সুতরাং ডাল ভাত করে তালাক দিয়ে আমি সংসার ভাঙতে চাই না বুঝা গেছে এই সহজে যখন তখন যেন তালাক না দিয়ে দেয় পুরুষা আর সহজে যখন তখন তালাক আর কেউ বিয়ে করলে একসাথে হচ্ছে কারণ যদি ফিরাইতে হয় তো হিল্লা তো আছেই হিল্লা তো আছে দিয়ে দেবো কারোর সাথে বিয়েটি হ্যাঁ হালাল করিয়ে অথচ এর দ্বারা হালাল হয় না বিয়ে কাল সাল কি বললেন যে সহবাস হইতে হয়ত হাদিস বোখারি মুসাল মুসলিম আর শব্দ বাক্যগুলি তিন তালাক দিয়ে দিলে বলছেন মহিলাকে তিন তালাক দিয়ে দেওয়া তাকে ফিরিয়ে নেওয়া হালাল নয় হাত তাহা গাই যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় অন্য স্বামীর সাথে বিবাহ না বসবে ওয়া ইে হা দ্বিতীয় স্বামী তার সাথে সহবাস না করবে সোম্মায় তাল্লে তারপরে তালাক দেবে स्वे तुक्ति नम्हत का विवाह हाराम हालाम ताल तीन तीन मासिक पार करत पार कर दिन विवाह बस ओ दिन হানাফি সাফে মালিকার কোনো মারা গেল অপরাধ এই জন্য পাপ পাপ কে টেনে নিয়ে আসে হারাম হারামকে টেনে নিয়ে আসে অন্যায় অন্যায় কে টেনে নিয়ে আসে বুঝছেন না মহাস্তকার ওই বিষয়টি বলছেন এই ক্ষেত্রে যে না বুদ্ধা কোনা জাওয়াজ ও রাখ দ্বিতীয় ব্যক্তি যে বিয়ে করবে ওই মহিলাকে আগ্রহের সাথে যেন বিবাহ করে আমি রাখবো বলি যে কথাটা আমি বলছি ভাস্যকরেন মক্কাতুল মুখার্মারজ ছিলেন লাম এর দ্বারা আগের স্বামীর জন্য হালাল করা যেন অসত উদ্দেশ্য না হয় এই উদ্দেশ্য ফাইজা তাজ দ্বিতীয় ব্যক্তি বিয়ে করলো রাগেবান বেহা ওই মহিলাতে আগ্রহী হয়ে যে আমি একে নিয়ে সংসার করব করবো সোম্মাত কারণ বসত তালাক দিয়ে দিল ও আত্মাদ ইত পার করলো আর তারপরে রয়েছে ওই আয়নতাল যদি দ্বিতীয় স্বামী যদি বিয়ে করে সে যদি তালাক দিয়ে দেয় আগের সময় আবার যদি ফিরিয়ে নিতে চায় এখন তাহলে নাই ইন কিন্তু শর্ত হচ্ছে যদি এই রকমের সম্ভাবনা থাকে যে আগামীতে এর সাথে আমার সংসার চলবে টিকবে তাহলে না আবার নিয়ে আসবো আবার কালকে আবার টিকবে না ঝামেলা শুরু হবে তাহলে ফিরিয়ে নেওয়া উচিত হবে না আর তারপরে যে হাদিসে বললেন বলছে ওয়ালাহুদ্দা হ্যাঁ এখানে আর কথা বলছেন এই বিবাহ বরং এটি হচ্ছে বাতিল ও নেহ মোহরম তার বিবাহ করাও হারাম আর তার সাথে ওই সহবাস করাও হারাম ওয়ালাম তাহিল আলী জাল প্রথম স্বামীর জন্য হালালও হবে না ওই স্ত্রী ফাাতজা আবী সজার নবী সাল হিলি জৌজিল আবার প্রথম স্বামীর জন্য হালাল হওয়ার জন্য আর একটি শর্ত কি ও জৌদি স্থানের দ্বিতীয় স্বামীর সহবাস হওয়া জামা নবী করিম সাল্লাহামের এহাদিস মা এ তালা আনহা থেকে বর্ণিত পেলেন এখানে আমাদের আজকের এই হালালার আলোচনা বা বিবাহ সম্পর্কে আলোচনা শেষ হল আল্লাহ ফাকরাবুল্লাহ আলমী জান আমাদেরকে ভালো কথা বলার তফিক দান করেন ভালো কথা শোনার তৌিক দান করেন ওসাল্ল্লা মহম্মদ আলাহ আলী ওসাই